আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সম্মানিত দিনই ভাতৃমন্ডলী আল্লাহর সতেরোই জুলাই দুই হাজার একুশ ধারাবাহিক আলোচনা আমাদের সার হুস কিতাব থেকে যেটি আকিদা এমন হাজের একটি গুরুত্বপূর্ণ কিতাব আজকে পর্ব নম্বর ১৯। লেখক আজকের আলোচনা শুরু করেছেন যে সব বস্তুগুলি যে সব সৃষ্টি ধ্বংস হবে না ফানা হবে না এগুলি সম্পর্কে আর বাকি সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে প্রথম বিষয় আরও কয়েকটি বিষয় রয়েছে বলছেন লেখক রহমতুল্লাহ আলী বলছে বস্তু যার জন্য ধ্বংস হওয়া আল্লাহ আবশ্যক করেছেন তা ইয়ফনা অবশ্যই হবে ধ্বংস হবে প্রতিটি বস্তু প্রতিটি সৃষ্টি যার জন্য আল্লাহ রব আলমী ধ্বংস হওয়া আবশ্যক করেছেন এটা সৃষ্টিগত ভাবে সৃষ্টিগত ভাবে আল্লাহ আলমের সৃষ্টি ভূপৃষ্ঠে যা কিছুই রয়েছে বরং আসমান জমিন ইত্যাদি এবং এই উভয়ের মাঝে যা কিছু যে রয়েছে কুল্লো মান আলী হাফান তোমার রবের চেহারা चेहरा रब्क उद्देश्य सबक ध्वस हवा के निर्धारित कर आवश्यक कर सृष्टिगत भाव इल जानना तभी कस्तु এখানে বর্ণনা করেছেন সাতটি বস্তু সাতটি বস্তু আর অধিকাংশ আটটি উল্লেখ উল্লেখ করেছেন, করেছেন। এবং আমি নোট করেছি আরো বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে নয়টি এগুলির দলিল কতটা শক্তিশালী এটা পরে আলোচনা করুন আর কোন ক্ষেত্রে দলিল रहीन सुन्न और बस्तुगे ध्वस हार क्षेत्रा दल वस्तु ध्वसा सुनिरधारित कर आवश्यक कर ध्वसल तब प्रथम जाना ध्वस हा जान सृष्टि जान्न आल्ला सृष्टि रेखे जानना ध्वस हाँ অন্যার জাহার নাম ধ্বংস হবে না জাহার্নাম সম্পর্কে কিছু ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে তার মানে তাদের কাছে আল্লাহর রহমত এত ব্যাপক যে একসময় কাফের মুশরিক নাস্তিক সব জান্ন চলে আসবে কিন্তু এই কথাটি ভুল তাহলে সঠিক মত হচ্ছে যে জান্নার জাহার্নাম সৃষ্টি আছে আর থাকবে কখনো ধ্বংস হবে না তারা প্রমাণিত আল্লাহ আলমিনা আয়াতুল কুরসি কে আয়াতুল কুরসি এই জন্য আল্লাহর কুরসির কথা আলোচনা করা হয়েছে কুরসি ধ্বংস হবে না মাহফুজ সুরক্ষিত ফলক যাতে আর সমস্ত ধ্বংস হবে না কয়টি হল পাঁচটি হ্যাঁ কলম কলম ধ্বংস হবে না ছয় অসুর এবং সুর ধ্বংস হবে না সুর মানে সিঙ্গা ইস্তাফিল আলিসালাম হাতে যে সিঙ্গা থাকবে সেবেন ইস্তাফিল এটি বাহ্যিক অর্থ সুরের কিন্তু এই কিতাব সারা ভাষ্য করেছেন আব্দুল আজিজ আর রাজেহী হাফিজ সৌদি আরবের কেবার আহ খুব বড় একজন আলেম শেখ বিনের পরে বড় আলেম তার আসল বাড়ি আল কাসিম আল বকেরিয়া রেয়াজে থাকেন ছুটি ছাটিতে গ্রামের বা ওই ছোট শহরের বাড়ি যখন আল বোক যেতেন কাসিম যেতেন তখন তিনি বখারির দার্স দিতেন বিশেষ বিশেষ কিছু ছাত্র তো ওখানে আমি দার্সে হাজির হয়েছি ওনার দার্সে বোখারি সাহিদ বোখারি দার্সে নিয়মিত বেশ কিছুদিন শহীদ বোখারি ওনার কাছে দার্স নিয়েছি মদিনা থেকে পাস করার পরে প্রথম যখন দাওয়াতি ময়দানে ওখানে আল কাসিম আসি উনিশশো পঁচানব্বই এই সময়গুলিতে এই দিক থেকে উনি আমার সরাসরি দেখলাম এই সর্বসন্ন খেতাবের সেখানে সুর মানে তিনি সেটা লেখেনি সুর মানে তিনি লিখেছেন যে এটা হচ্ছে রুহ সুর অথবা সেটাকে সোয়ার পড়া যেতে কারণ লেখা আছে হরকতো নাই सुरा, सुरा, सुरा जमा रोह रोहर अर्थ मान ग रोह मानुषर जो आत्ता रहे आत्ता ध्वसा दुनिया मानुषर हयात पर मत रही मारा जाए देह शर ध्वसा पचे सर गले जाए, जाए। आत्मा अल्ला चले जाए যদি না হয় সুর যেটা সেটাই যদি রুহ হয় তাহলে এটা কয় নম্বর হলো সাত নম্বরই থাকলো তাই না আট নম্বর তাহলে কি হবে আট নম্বর হচ্ছে আল আজব আল আজবুল মানুষের যে মেরুদণ্ডের হাড় রয়েছে তার ক্ষুদ্রতম একটা যে হাড্ডি রয়েছে সরিষার দানার সমান সেটা ধ্বংস হয় না অমিনহা ইউরুকাব হাদিস রয়েছে এই এই যে ক্ষুদ্র হড্ডিটা এইটা দিয়েই তাকে আবার জড়ানো হবে মানে পুনরায় সৃষ্টি করা হবে তাহলে কয়টা হয়ে গেল আটটি হল কিন্তু সুরকের যদি আমরা সিঙ্গা বলি তাহলে নয়টি হয়ে যায় জি হ্যাঁ তাহলে যে বস্তুগুলি ধ্বংস হবে না এইজন্য জন্য আমার কাছে আগে থেকে নোট করা ছিল এটি एक नम्बर जहां नाम जो इखते लाफ नहीं जहां नाम रोह आठा लौह कलमुष मेरदंडचे खुदर हाडी रही है आठ्ट नय नम्बर सुरक्षा सुर मान सी ধ্বংস হবে না হয়তো এখান থেকে আহ হয়তো বুঝেছেন লেখক যদি সুর মানে সুর হয় যে ইস্তাফি আলাইসাল্লাম সুর সুরে সিংয়ে ফোঁক দেবেন তাহলে তখন যে পৃথিবী প্রথম ধ্বংস হতে যাচ্ছে তখন সিংয়ে ফুক দিচ্ছেন প্রথম যে দুটো সিঙ্গা অধিকাংশ হলাম দুটো সিঙ্গা দুটো মানে দুটো ফুক দেওয়া হবে প্রথম ফুঁকেই অপর নাম ফাজা আতঙ্কের সিঙ্গাই ফুক আতঙ্কিত মানুষ হবে আর বেহুশ হয়ে মারা যাবে বেহুস হওয়ার পরে মারা যাবে আতঙ্কিত হইল এ প্রথম সিঙ্গাই ফুকে আর তারপরে বেহুশ হয়ে গেল মারা গেল এটা হচ্ছে প্রথম সিঙ্গার ফুক সুরাজুমারে যে রয়েছে দুটো দুবারের কথা হবে সেটাতে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে দাঁড়াবে আর হাঁসের মঠে দৌড় দেবে ছুটবে সব তে আমাতে থাকবে আর আল্লাহর হুকুম হয়ে গেছে এখন দৌড় দেবে সেই দেখি द्वित सिंगाई मान समस्त पृथ्वी सबकिनुत्थान सै मिनहदे ध्वस हेना कई कर रही अतिरिक्त आलोचना कर लो आठ नम्बर নিম্ন ভাগে কতটা দলিলের দিক থেকে প্রমাণের দিক থেকে শক্তিশালী এই কথাগুলি এ সম্পর্কে ভাস্যকর লিখছেন মাদারুল কালাম আল্লাহিয়ান এই যে কথাটি বললেন হে মাম্বার বাহির রহমতুল্লা এই কথাগুলি নির্ভরশীল হ্যাঁ নেতিবাচক ভাবে অথবা ইতিবাচক ভাবে মানে এগুলি ধ্বংস হবে অথবা হবে না হবে ইতিবাচক এগুলি না ধ্বংস হবে আ ধ্বংস হবে না দুটো না কথা হয় ধ্বংস হবে না হয় ধ্বংস হবে না তো ধ্বংস হবে এটা হচ্ছে ইতিবাচক আ ধ্বংস হবে না এটা হচ্ছে নেতিবাচক এখানে কি বলা হয়েছে এগুলি ধ্বংস হবে না না বলি আর হ্যাঁ বলি ধ্বংস হবে বলি তাও দলিল লাগবে আর ধ্বংস হবে না বলি তাও কি লাগবে দলিল লাগবে বলছেন যে এগুলি নির্ভরশীল কিছু আলান দলিলের নস মানে কোরআন অথবা সন্ন্যার সহিনার দলিল একটি আয়াত লাগবে নয় একটি হাদিস লাগবে হ্যাঁ করে অথবা না করে একমাত্র জান্নাত জাহান্ন ছাড়া জান্নাত জাহান্ন ধ্বংস হবে না এর দলিল রয়েছে পুরানি কেরি মে রস উল্লাহ জান্ন এই দুটো জাহ্নাত জাহান্ন ধ্বংস হবে না এর অনেক দলিল কি করে প্রমাণ রয়েছে এর অনেক দলিল প্রমাণ রয়েছে বলছেন এই বিষয়ে দেখতে পারেন টা। ফা তো এই ছিল আমরা এখন খোলাসা কি জানলাম যে জান্নার জাহান্ন ধ্বংস হবে না এর দলিল রয়েছে এটা অবশ্য আমাদেরকে এতে কাজ রাখতে হবে আর বাকিগুলি কোন স্পষ্ট দলিল নেই হয়তো টেনে অথবা তারপরে আপনার কেন ধ্বংস হবে সবকিছু ধ্বংস হয়ে গেল এই কয়টা জিনিস ছাড়া সাতটি আটটি জিনিস ছাড়া সবকিছু ধ্বংস হয়ে গেল তারপরে কি হয় বলছেন অতপর আল্লাহ সমস্ত সৃষ্টিকে ইমানের অবস্থায় মারা গেছে ইমান নিয়ে উঠবে যে কুপুরের অবস্থায় মারা গেছে কুপুরী নিয়ে উঠবে যে মূর্তি পূজা করে মূর্তি পূজায় উঠবে যেই ব্যক্তি মাজার পূজা করেছে উঠবে যে যে অবস্থায় মারা গেছে উঠবে উঠানো হবে তার পুনরুত্থান হবে ওই অবস্থার উপর যে অবস্থায় মারা গেছে ওই অবস্থার উপর যে অবস্থায় মারা গেছে আর কাফের আর আল্লাহ সামনে হাজির হবে হিস রয়েছে দেখতে রং তো হবে রক্তের রক্ত ঝরছে তাজা রক্ত এই অবস্থায় যা ঝরেছে আল্লাহ আল্লাহর করতে গিয়ে সুগন্ধি হবে সবচেয়ে দামি যে সুগন্ধি মিস্কের মত হবে মৃগনা হয়ে এই এইরকমই যে নোংরা ছবি দেখতে দেখতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে নোংরা ওই অবস্থায় উঠবে যে ব্যক্তি গাড়িতে গান চালিয়েছে সেই সময় সে কালিমা পড়ছিল কালিমার শাহাদাল্লা শেষ খান করতে করতে মারা গেছে সে অবস্থায় উঠবে প্রত্যেককে আল্লাহ সামনে কি দিতে হবে হেসাব দিতে হবে একমাত্র সত্তর হাজার যাদের কথা হাদিসে এসছে বিনা হিসাবে বিনা আজাবে জানলাতে যাবে হিসাব সবারই হবে কারো হিসাব সহজ হিসাব হবে যেমন আর অধিকাংশের কঠিন হিসাব হবে জিজ্ঞাসাবাদ করে হিসাব না হবে সে অবশ্যই ধ্বংস হবে বা তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে তাহলে অধিকাংশ লোক হিসাবে ফেল করবে যখন হিসাব ফেল করবে তো হিসাবও হবে আর আজাবো হবে হিসাব হবে আর কতক লোক হবে যাদের হিসাব হবে কিন্তু আজাব হবে না আল্লাহ না আল্লাহ আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে সামিল করে আরবাল আলম আল্লাহর ভালো অবস্থা আমাদেরকে যেন মৃত্যুদান করে তৌহিদের উপর লাই রাহি আলা শাহাদাতের ওপর সন্ন্যার উপর আল্লাহ যেন আমাদেরকে করে তারপরে কি হবে সমস্ত মানুষ আদম থেকে শুরু পর্যন্ত যত মানুষ এসেছে আছে পৃথিবীতে আর আসবে। এক দল জান্নাতে এবং আর এক দল জাহান্নে যাবে দুই ছাড়া তৃতীয় কিছু থাকবে না যাদের নাকি গুনা সমান হয়ে যাবে আসাবুল আরাফ তারাও শেষ পরিণাম আল্লাহ রহমত তাদের ওপর প্রাধান্য পাবে তাদের ক্ষেত্রে তারাও জান্ন সুরের নাম সুরা সুর আর আয় নম্বর সাথে বলেছেন এই কথা যে মানুষ দুই দলে বিভক্ত হবে এত দল থাকবে না সমস্ত কাফের মুসরেক এবং তাদের অনুসারী যারা হ্যাঁ নাস্তিক दिन आल्ला दिन जीवन वस्तवयन कर बाकी आल्ला मेनेल्ला सामने इसलमसलम आत्मसमर्पण करना जाना जा रहा है ता अस्थायी शांति पे सजा शास्ती खेटे आसते आ प्रथम पे সমস্ত জনপদের মূল যেই জনপদটি যে শহরটি সমস্ত নগরীর মূল আসল শহর মক্কাতুল মকর সেখানে আসহিল করা যাতে করে তুমি সতর্ক সাবধান করো আরবি ভাষা মাতৃভাষা বুঝতে পারছো আল্লাহর কথা তুমি সতর্ক সাবধান করবে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে হচ্ছে সতর্ক সাবধান করে এবং সুসংবাদ দেওয়া কারাকে মানে সেখানকার অধিবাসীদেরকে অমান হওয়াল আর তার চারপাশে যারা বসবাস করে তায়েদিনা আরবের অন্যদ হ্যাঁ অন্যান্য এলাকা তবুক আরব জগৎ এক কথায় যাদের মাতৃভাষা আরবি এই জন্য রসোর সাল্লামের জীবদ্দশাই নবী সাল্লাহামের এই দাওয়াত আর দেশে পৌঁছেছে আর তার প্রধান আরবের বাইরে অনারব অল্পই অনারব নবী সাল্লাহামের জীবদ্দশাই ইসলাম গ্রহণ করেছে বাকি সব আরব তারা আরবি ভাষায় প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে তাদের ভাষাতে যাতে করে তাদের কোনো অজুহাত না তো আমরা তো বুঝতাম না আমরা অন্য ভাষা কি বুঝি ও শিখতেই তো আমাদের সময় লাগতো এইসব বাহানা নেই যারা বুঝে না তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছাড় থাকতে পারে যদিও মৌলিক বিষয়ে কোনো ছাড় নেই আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই কিন্তু ছোটখাটো ভুল ভ্রান্তির ক্ষেত্রে অনেক ছাড় আছে যেটা একজন আলেমের জন্য ছাড় নেই একজন আরবি ভাষা পন্ডিতের জন্য ছাড় নেই কোরআন জামা। এবং তুমি তাদেরকে সতর্ক করবে সেই একত্রিত হওয়ার দিন সম্পর্কে সাবধান করবে তেয়ামতে হাজির হইতে হবে যে তোমাদের সমবেত করা হবে একত্রিত করা হবে হ্যাঁ বিচার দিবসে হিসাব নিকাশের পরে এক দল জান্নাতে যাবে ও ফারি কনফিল আর দল জাহান্নামে যাবে সুরা সুরা এক সাত তারপরে তারপরে আল্লাহ বলবেন সমস্ত যাদেরকে স্থায়ী থাকার জন্য সৃষ্টি করা হয়নি যে পরকালে তারা স্থায়ী থাকবে চিরস্থায়ী হবে না জিনিস থাকবে হয় জান্নাতে না হয় জাহান্ন पुनर्जीवित करबें पुनरुत्थान कर उठब सब उठब तल्ला বা স্থায়িত্ব সুনির্ধারিত করেননি তারা আর স্থায়ী থাকবে না পরকাল থাকবে না কিন্তু উঠতে হবে উঠতে হবে মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাদের পুনরুদ্ধান করবেন উঠাবেন তখন তাদেরকে কি করবেন তাদের আপোসে কেশাস হবে শুধু মানুষের পদলা কেসাস হবে না আর নেকি দিয়ে পেমেন্ট করা মানুষের আর জিনের ক্ষেত্রে তো আছেই কিন্তু ওদের তো আর নেই এসব পশু পাখির সুতরাং তাদের কি কেশাস নতুন তুমিও কেন প্রতিশোধ নিয়ে না হাদিস রয়েছে হাসুর করা হবে সমবেত করা সব কেলা জমা করবেন তারপরে সুম্মা ইউলিবাদ তারপরে একজনে একটার আর একটার থেকে কে শাস হবে এক পাখির এক পশুর আর এক আর এক পাখি থেকে কি হবে হবে হতাল করতে সাতিল করিং বিহীন সিং বিহীন ছাগল সিং ছিল না মারতে পারেনি মারি খেয়েছে সিং বলা ছাগল বকরা বকরি কে কেমত্রি দিন আনলোকে শিং দিয়ে দিবেন সিং তৈরি করে দেব ছিল না সে যখন মেরেছে এখন তোর সিং তৈরি করে দিলাম মারক দেখ জালহা মানে সিংবিহীন আর কার না কারণ সিং সিং বিশিষ্ট ছাগল বকরি গরু ইত্যাদি গবাদি পশু তাহলে সমস্ত এই যে পশু পাখি এগুলি যখন কেসাশ হয়ে গেল তখন কি করা হবে আল্লাহ বলবেন কোন তোরাবা। তোমরা এখন মাটিতে মিশে যাও মাটিতে মিশে যাও নিশ্চিন্ন হয়ে যা যাও নিশ্চিন্ন আল্লাহর একটি হুকুমে রয়েছে কোন তোরাবান করে এক একটা পশু পাখি জগৎকে নির্দেশ দেবেন আল্লাহ সৃষ্টিকর্ত আল্লাহর হুকুমে কোন ফায় এখন হয়ে যাও মাটি হয়ে যাও ধ্বংস হয়ে যাও তা ধ্বংস হয়ে যান তারপরে বলছো কেয়ামাতে কুল্লিম আর আমাদের ইমান রাখা ফরজ কেয়ামতের দিনে যে কেসা হবে মানে সমস্ত সৃষ্টি জগতের মাঝে বনী আদম আদম সন্তানের সেবা, হিংসুর পশুর ও হাওয়াম যত পোকা মাকড় রয়েছে পোকা মাকড়ের হ্যাঁ আর এক সৃষ্টি থেকে প্রতিশোধ নেবেন জান্নাতি মিন আহলির নার মানুষের মধ্যে আর জেনেদের মধ্যে থেকে যারা জান্নাতি তাদের জন্য প্রতিশোধ নেওয়া হবে মিন আহলির জাহান্নবীদের থেকে যদি জাহান্ন অবস্থায় অবস্থায় সিরকের অবস্থায় মের মধ্যে ঢুকেই নিয়ে আর্জুল অত্যাচার করেছে চিরস্থায়ী জাহান্নামী তো জাহান্নামীদের থেকে আল্লাহ প্রতিশোধের নামে খাদ্যের জন্য জান্নাতীদের জন্য এটা মানুষ এবং জিনের ক্ষেত্রে কারণ জান্নাতি জাহান্নামী মানুষ আচ্ছা জাহান্নামী যারা জাহান্নামীরা তো একেবারে জুলুম করে এক হিন্দু আর এক হিন্দি জুলুম করে না এক খ্রিস্টান আর খ্রিস্টানকে খুন করে না জুলুম করে না ঠিক না তাহলে তাদের আর জাহান্নদের একজনের আরেকজনের থেকে প্রতিশোধ নেওয়া হবে জি জান্নাতিদের ওইরকম এখানে আছে ওয়াহলি জান্নাত বাহি মিমবাল জান্নাতীদেরও আপসে কেশ একই সাথে জান্নাতে যাবে কিন্তু নেতর নেচবে অনেকের বাঁচবে নেই নাকি দিয়ে জান্নাতে যাবে আর অনেকের হবে সব নেকি শেষ পেমেন্ট করতে করতে এই তার তফসিরে এবং আল্লাহর সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন কল্লাদুয় পাখি বলবেন চতুষ্পকে কোন তোরাবান তোমরা মাটি হয়ে যাও কি একুল কা ফের তখন কা ফেরো বলবে এরাই তো ভালো হয়ে গেল যা হইলো হইল আর তারপরে মাটিতে মিশা গেল এরা কে তো যেতে না যদি নি তো তোরা এটি আয়াতের অংশ কোন সুরাই রয়েছে সুরানাবার শেষ আয়াতের লাইতানি কুন্ত তোরা আর কাফের বলবে সেই দিন বেছে যেত কিন্তু তা হবে না তা হবে না মানুষের ক্ষেত্রে হবে না জিনের ক্ষেত্রে কারণ জিন এবং মানুষকে আল্লাহ মুকলফ করেছেন মানে শরীয়তের যে বিধি বিধান হালাল হারাম জায়জ না আদেশ নিষেধ এসবের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত করেছেন খাল জিন এবং মানুষ কাল্লা তার ইবাদতের জন্য তো হৃদ ভিত্তিক ইবাদতের জন্য সোনাভিত্তি ইবাদের জন্য পয়দা করেছেন তারপরে বলছেন লেখক ওয়াই খাসুল আম এবং আমাদেরকে ইমান বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহর জন্য সমস্ত আমলকে নিখুত নির্ভেজাল করতে হবে নিষ্ঠার সাথে পালন করতে যাতে করে কোনো আমল লে শির্ক না ঢুকে সির্কের অনুপ্রবেশ না হয় এখলাসের একটা দিক যে মুক্ত হয় বড় বড়ো মুক্ত হয় আর একটা দিক হচ্ছে ছোট ছোট শির্ক যে দুনিয়ার গরজ দুনিয়ার স্বার্থ আমল করছে দুনিয়ার স্বার্থে আমল জন্য ভালো কাজ করছে পয়সার গরজ রয়েছে না হলে করত না পদের গরজ রয়েছে সংগঠন আছে পদের গরজ রয়েছে না করতো না খুঁজেই পাওয়া যাবে না তো এখলাস পরিপন্থী এসব বিষয়গুলো এই লোক দেখানো কাজ রেয়ার সোনা উদ্দেশ্যে আল্লাহর এবং আল্লাহ করা এর প্রতি আমাদের ইমান আছে জামাতের ইমান কিসের ওপর আল্লাহর যে তকদির রয়েছে সেই তকদির আমাদেরকে কি করতে হবে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকা মানে এই নয় যে কষ্ট হবে না এটা ওরা অনেকে বুঝে না কাকে আঘাত রাখলে কষ্ট হয় না এটা ছোট্ট কাঁটাও যদি ঢুকে কষ্ট হয় না এক ফোঁটা রক্ত কষ্ট হয় না কষ্ট হোক কিন্তু যখন হয়ে গেছে ভাগ্যে চলে এসছে সেটাকে মেনে নিতে হবে তার উপর অভিযোগ যে আল্লাহ তুমি কি করলে আল্লাহ তুমি আমাকে পেলে এইগুলি হলে হার এগুলি হচ্ছে অসন্তুষ্ট প্রকাশ করা আল্লাহ সিবত আসুক আসুক অসুখ কিছু হোক না না চাইতে হবে ওটা চাইতে সারুল্লাহ আফিয়া বরং আফিয়া তলব কর নিরাপত্তা তলব করো গুরুত্বপূর্ণ দুয়াজ শিখিয়েছেন চাচা আব্বাস যখন বললেন সমস্ত রকম অনিষ্ট বেঁচে থাকে শারীরিক অনিষ্ট মানসিক অনিষ্ট পারিবারিক অনিষ্ট রাষ্ট্রীয় অনিষ্ট আন্তর্জাতিক অনিষ্ট আর্থিক অনিষ্ট বিপদ যত রকম বিপদ আপদ ভালো হতে পারে সমস্ত রকম খারাপি থেকে কষ্ট থেকে বেচে থাকার দোয়া হচ্ছে আফিয়া আফিয়ার দোয়া হচ্ছে অত্যন্ত ব্যাপক দোয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোন রকম কষ্ট থেকে বেছে এই যে টাকা পয়সা হারিয়ে গেল জি হ্যাঁ আফিয়াত আল্লাহ আফিয়াত এমনকি জিয়াফি সাবিল্লা যে গুরুত্বপূর্ণ বাদত সেই ক্ষেত্রেও নবী বলছেন লাখা লুফু দুশ্মনের সাথে মুখামুখী হইতে হয় আর এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় আমার এইটা কখনো না কারণে বাধা না দিক কিন্তু এমন পরিস্থিতি যে এখন জেহাদ ইট পাটকেল পাথর পরে আছে রাস্তায় গাছ পরে আছে রাস্তায় এটা নানা সরাইলে আমার গাড়ি যাবে না আমি হাঁটতে পারব না তখন তো হবে এর নাম জেহাদ কিন্তু জেহাদ কিন্তু না সবসময় আকাঙ্ক্ষা বলতে থাকো যে খালি লাগুক মারাবো তাই না লিখ আদুবে শত্রুর মুখোমুখি হতে হয় শত্রুর সম্মুখীন হইতে হয় আর শুরু হয়ে যায় এরকম হ্যাঁ আর থাকা কামনা কর্লা কিন্তু যখন হয়ে যাবে ঘটে যাবে তখন কি করতে হবে সন্তুষ্ট থাকতে হবে সবর করতে হবে কখনো করোনা চাইব না যা আক্রান্ত হই কিন্তু আক্রান্ত হয়ে গেলে আল্লাহর এই চূড়ান্ত রাজি এবং এর ওপর সাবকা ধৈর্য ধারণ করা আর পন্থায় যদি চিকিৎসা থাকে চিকিৎসা করা বিপদাবদ থেকে মুক্তি লাভের চেষ্টা করা অশাবর আল্লাহক মিল্লা এবং আল্লাহর আব্বুল্লা ফাইসালার উপর ধৈর্য ধারণ করা আল্লাহর ফাইসালার ওপর ধৈর্য ধারণ করা এই আল্লাহ থাকতে হবে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি ভালো হইলে সন্তুষ্ট মন্দ হইলে সন্তুষ্ট বেতন পেলে তো সবই সন্তুষ্ট থাকে ডিউটি করে ডিউটি করলেন বেতন পেলাম না তা তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আর দুঃখের সম্মুখীন হলেও সন্তুষ্ট আল্লাহর সবর করা জি হ্যাঁ কারণ আল্লাহ চূড়ান্ত ফায়সালা করি তার ফেসালায় কেউ ভেট দিতে পারে না সুরার আদ্রা চল্লিশ চূড়ান্ত ফায়সা করি হক আল্লা চূড়ান্ত এবং মহান আল্লাহ যা কিছু বলেছেন পুরানি কেরিমে এবং রসুলের সহিহি সেগুলির প্রতি আমাদের কি করতে হবে মান বিশ্বাস রাখতে হবে এবং সেগুলি আল্লাহর এলাই হে নবী তোমার প্রতি যা ওই করা হয়েছে তার অনুসরণ করো তাহলে আল্লাহ রব আলমী যা ওই করছেন তা কি করতে হবে নবীন অনুসরণ করতে বলা হচ্ছে আমাদেরকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহর ফেসলা সে স্যারে ফ্যাসালা মানতে হবে আর সৃষ্টিগত ফেসলা ফ্যাসালা দুই রকম একটা হচ্ছে সৃষ্টিগত ফেসালা সেটা প্রীতিকর হইতে পারে খুব পছন্দনীয় ভালো চাকরি ভালো ইনকাম আসে আল্লাহ বিদেশে এসে আবার এর বিপরীতটা হইতে পারে আল্লাহর চূড়ান্ত এরকম সৃষ্টিগত ফেসলা আর আল্লাহর বিধানগত স্যারে ফেসালা হচ্ছে যে তুমি ভালো কাজ করো বন্ধ কাজ করিও না নেকির কাজ বাড়াও গোনা থেকে ফিরে আসো গোনামুক্ত হও অনেক ভালো কাজ মানুষের জন্য ঘুম ত্যাগ করে আসতে পারে না কিন্তু না কি করতে হবে এর উপর সবর করতে হবে সবর আল তো এই জন্য আর আনিল মাসিয়া এবং সবর আলাল আলমা সাহেব ধৈর্য হচ্ছে তিন প্রকারের তারপরে বলছেন ওসবের ধৈর্য ধারণ করো হ্যা যতক্ষণ আল্লাহ ফয়েসালা করছেন আল্লাহ ধৈর্য ধারণ করো আহ খাই হাকিম তিনি সর্বোৎকৃষ্ট ফয়েসালাকারী এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবীন্দ্রের সঠিক জ্ঞান দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তি থেকে এবং বালামসিবত থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ আমাদের সকলকে সর্বদা আফিয়াতে রাখেন দুনিয়ার আফিয়াতের আফিয়াত যেন দান করেন মতের পরে কবরের জীবনেও যেন বরজাখ আল্লাহ যেন আফিয়াত নিরাপত্তা দান করেন সার্বিক আফিয়াত আল্লাহ রব্বের কাছে আমরা সবসময় কামনা করি আল্লাহ আলহি ও